আইসার আদিলাহত আলহ্নাতে বর্ণিত তিনি বলেন হিন্দা এসে বলল হে আল্লাহ রসুল আবু সুফিয়ান কৃপণ লোক আমার ও সন্তানের জন্য যথেষ্ট হয় এমন কিছু যদি তার মাল থেকে গ্রহণ করি তবে কি আমার গুণা হবে তিনি বললেন ন্যায়সঙ্গতভাবে নিতে পারো